বিষয় তো অনেকগুলোই থাকে তো একটা বিষয় যেটা আলোচনা করতে চাইছে ভাষার ব্যবহারের এটা প্রভাব মুসা আলহ ইসালহাম একটা সত্য কথা বলেছেন মুসাকে জিজ্ঞাসা করেছে যে কে আলমুল্লাস সবচেয়ে বেশি জ্ঞানী কে মুসা মানে কথাটা তো ছিল যে মানুষের মধ্যে সবচেয়ে জ্ঞানী কে উনি যা বলেছেন তিনি সেই সময়ের নবী ঠিকই আছে কথার মধ্যে কোন ইয়া আল্লাহর এই ঢঙ্গটা হয় এই কি করেছেন মুসা আল্লাহ ইসলামের চেয়ার হলে কারণ খাজির আল্লাহ ইসলাম এই জন্য অনেক সময় কাজ তো ঠিক কিন্তু কাজের প্রকাশ করতে গিয়া কাজের ফলাফলটা নষ্ট করে ফেলা হয় ইমামী রহিমা হজের সফরে উনি তিরস্কার করেছে পরের দিন ওনার এক রাখাত ছুটে গেছে পরে লোকের এসে বলতেছে যে আপনি আমাদের তিরস্কার করছিলেন আল্লার জন্য এই কারণে এক রাখাত যদি যে আমি জীবনে এমন কোন কথা শুনি নাই যেটা আমার স্মৃতিতে সংরক্ষিত নাই আর একবার সংরক্ষিত হয়ে গেছে এমন কোন কথা আমার জীবনে হয় নাই যেটা আবার ভুলে গেছি স্মৃতিশক্তিরা কোন পর্যায়ের যা আসল যে আছে সব স্থায়ী হয়ে আছে কি তবে এটা লিখছে যে একবার ওনার বাসায় ওটা ফকির আসছে ফকির ওখানে আর আমার ফকির মানুষের সময় এমন বলতো সেই আনলিল্লাহ এতটুকু শব্দ ওই ফকিরটা কি করছে উল্লেখ করছে ওনার বাসার বাসায় সেই দিন বাসা থেকে একটা রূপার পেয়াল হারায় গেছে তো দশ বছর পরে ওই ফকিরটা আমার ওনাদের বাসায় আসছে এই সেই শাহীনলীল্লাহ বলছে বলার সাথে সাথে কথা বলতেছেন এই পেয়ালা চুরি করছে তার জিজ্ঞাসা করো দশ বছর আগে আনলিল্লা একটা শব্দ শুনছিল সেই শব্দের ইয়াটা টনটা আবার সেই দিন যে পেয়ালাটা কি করছিল হারিয়েছিল থাকে দশ বছর পরে শুধু শাহীনলীল্লা একটা শব্দ ওনার কানে করছে উনি বলতেছে পেয়ালা চুরিছে পেয়ালা যে চুরি হয়েছিল ওই ঘটনাটা মনে রাখা তো না এই লোকটা তারা জিজ্ঞাসা করো ঠিক ওই পরে স্বীকার করতে এরপরে বলতেছেন কি কথা বলে যে জীবনে যা আমি শুনেছি সব সুরক্ষিত হয়ে গেছে আর কোনো সুরক্ষিত বিষয়ে আমার থেকে কি করা ছুটে নেই এরপরে হে গুলাম আমার জুতাদ জুতা দি জন্য খাদেমকে বলতেছে পরে খাদেম বলতেছে আল্লাপ করে রসুল জানেন সব সময় কি করা হয় আল্লাহর পক্ষ থেকে সব বিষয় আমাকে জানাই দাও আমি না জানি মানে ইয়ারা ইহুদিরা শিখাই দিছে করে যে রসুল সত্য না মিথ্যা এটা যাচাইয়ের জন্য তিনটা প্রশ্ন করবে তোমরা তিনোটা প্রশ্নের জবাব সংক্রান্ত আর রূপ সংক্রান্ত জবাব দিতে পারবে না ওদের তো ইয়তলা দিল আল্লাহ রসুল্লাহ করে এসে প্রশ্নগুলো করেছে যে কি আল্লাপাকিবেন এই জন্য আগামীকাল স্ত্রী উম্মে জামিন সে তো বলার শুরু করে দিছে যে মোহাম্মদের শয়তানটা মোহাম্মদের সাইরে দিয়া চলে গেছে গে উনি এদের বোঝাইতে যে আসলে আগে শয়তান এসে কি করতো সেটা বলতো সেটা বলতো মনের কষ্টটা কোন পর্যায়ে গিয়া করছে এরপরে আল্লাহ বলে না আল্লাহ কি না কোন বিষয়ে আপনি এমন বলবেন না যে আমি আগের গোল করবো হ্যাঁ যদি আল্লাহ পাক এমন ভাবে ইনশাল্লাহ ছাড়া বলে থাকুক আল্লাহ আল্লাহ চলতে দেন আরেকটু বড় আকারে আর একটু গতিটা এক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট একটু কি হবে বড় হবে যেন আল্লাহ গতি আর বাড়তে দেন সেটা আসলে আরো বেশি মারাত্মক কেবল গুনার মধ্যে লিপ্ত আছে আর আল্লাহ রব্বুল আমি ওই থেকে ধরতে সবচেয়ে ভয়াবহ বিষয় আর যে কোনো বিপদে যদি থাকে কেহ যে কোনো অসুবিধা দুনিয়া তার একটা স্বস্তি আছে যে এর বড় এখন তো কোনো না কোনো একটা কষ্টে থাকা এটা এক ধরনের একটা সেফ এটা অবস্থা যে একটা অসুখ আছে বা পারিবারিক একটা টেনশন আছে অন্য ধরনের কোনো একটা কোন সমস্যাই নেই ইজনে সিডেনের স্বপ্নের ইয়া আছে কেউ যদি স্বপ্নে নিজেরা দেখে যে তার কোন টেনশন নেই সম্পূর্ণ তার মানে ভয়াবহ একটা বিপদের কি আছে আসলে গুণা চলতে থাকা আর আল্লাহর পক্ষ থেকে কি থাকা সুবিধাগুলি চলতে থাকা এটা ভয়াবহ একটা অবস্থা আসলে বিপদগুলির ব্যাপারে আল্লাহ তাল্লাহর একটা ইয়া নির্ধারণ করে থাকে প্রত্যেকের জন্য জান্নাতে তো আসলে একটা মাকাম নির্ধারণ আছে আল্লাহর এলাকা আছে না যে সে কোন মাকামে বসবে আর আল্লাহ হাডেন তো ওই মকাম অনুযায়ী কাজ করাই তারা সেই মকামে পায় যে কাজ নাই তাহলে তখন আল্লাহ বিপদ দেন বিপদের ধৈর্য ধারণ করে এই ধাক্কায় সে কি হয়ে যায় ওই পদ্ধতিক্রম করে এটা আজ থেকে আসছে যে আল্লাহ তালা ওই যখন থেকে এইভাবে স্বাভাবিকভাবে ই আনা হইতে থাকে তখন ওই বিপদের ধাক্কার মাধ্যমে থাকে মানে গতিটা তার নিয়ে আসে যে গতিদাতা প্রয়োজন সেই মতামে পৌঁছাল তখন বিপদ এই ব্যক্তির জন্য আসলে প্রত্যেকে নিজের জীবনটাকে যদি আসলে ভালো করে খেয়াল করে সে বুঝবে যে আসলে আল্লাহ পাক আমাকে কোন ধরনের স্তরে রাখতে চান ওই স্তরের থেকে ত্রুটি করলেই সে দেখা যায় ওই স্তরের আমলের ত্রুটি করলেই দেখা যায় বিপদ দেখা যায় আর ওই লোকে যদি এই স্তরের আমলের স্তরটা বুঝে ওই ক্ষেত্রের আমল গুলি ত্রুটি না করে তখন আর দুনিয়া বিপদ থাকে ধরে না এই জন্য আসলে এটা বলা মুশকিল যে বিপদগ্রস্ত আছে সে আমার মর্যাদাশীন না কম মর্যাদা তার জন্য জানাতে কোন মকাম আছে এটা তো আমার কি নাই জানা নেই এবং সেই মকাম অনুযায়ী তার কাজটা এখন কোন পর্যায়ে সেটাও জানা নেই এই জন্য একজনকে বিপদগ্রস্ত দেখেই বলা যাবে না যে তাকে আল্লাহ পছন্দ যাবে না যে সুখী আছে তার চেয়ে বেশি কি আল্লাহর বিপদগ্রস্ত থাকা এটা মুমিনের জন্য স্বাভাবিক এতটুকু যে এখন আল্লাহ কি করেন নাই মানে বিলকুল ছেড়ে দেন নাই ঢিল দেন যারা ঢিল দেন তার ব্যাপারে এই বিবরণে আসছে যে প্রথম আল্লাহর রব্বুল্লা কি করেন বিপদের ক্ষেত্রে আল্লাহ নিয়মটা হইল যে উভয় অবস্থাটা বন্দার সামনে নিয়ে আসেন সুখের অবস্থা আর বিপদের অবস্থা বিপদগুলি দেন যেন সে কি করে আল্লাহরে স্মরণ করে ওবাল হাসান পরীক্ষা করি তাদেরকে মন্দ অবস্থা এবং ভালো অবস্থা দিয়ে পরে যখন কেহ মন্দ অবস্থার মধ্যেই নিজেরা নিমজ্জিত করে ফেলে ভালো অবস্থার দিকে আসতে চায় না তখন তার জন্য আল্লাহ তাল্লাহ দুনিয়ার সমস্ত রাস্তা খুলে দেন ফতাহনা আলেহী আবুয়া বাকুল্লি সেহী তাদের জন্য সব কিছুর দ্বার আমি উন্মুক্ত করে দিই হাত্তাঈদা ফারি হো বিমা উত আল্লাহ প্রদত্ত এগুলো পেয়ে যখন আনন্দে আটখানা হয়ে যায় হঠাৎ আল্লাহর ধরাটা খুব শক্ত পর্যন্ত তার ব্যাপারে অবাধ্যতার মধ্যে তাদেরকে আমি সাহায্য করতে থাকি ইয়ামাহ বিভ্রান্ত হয়ে ফিরতে থাকি ওদের ধরাটা আসলে হয় একবারে ধরা এরপরে আর কি হয় না সুযোগ পায় না এটা কাফের মোমেনদের মধ্যে যারা লাইন মানে কাফের কাতারে চলে ইয়া না নিশ্চিত না তার জন্য সংশোধন হজার পরিপূর্ণ কি হয়ে গেছে আসলে আল্লাহ তাল্লাহ তো আদেল ইনসাম কা হবে তো না এদেরকেওের মাঠে কি করবো বিশেষ পরীক্ষার মাধ্যমে দেখছি যে ওখানে বিবরণটা এইভাবে আসছে ইলে সে তাদেরকে বলবেন যে জানি তো আগুনে পড়াচ্ছ পরীক্ষাটা অল্প সময় হয়েছে কিন্তু কত কঠিন পরীক্ষা না এই জন্য আমাদেরকে এখন কিন্তু সুযোগ দিয়া রাখছেন সময়টা একটু লম্বা এই আসলে মনের ভিতরে যদি আতম থাকে তাহলে যেমন আমলের ফল নষ্ট হয়ে যায় আর এটার এই ধরনের প্রকাশের দ্বারা ফলগুলি কি শরীয়তে কিনা তো এলো নিজের অঙ্গ কাইটা দিয়ে জিনার থেকে বেঁচে থাকনের মতো সেটার আবার কোন লাভ নেই ফেরস্ত হয়ে যাওয়ার মতো ফেরস্ত হয়ে যাওয়া মানুষের মানুষের ভানাই এই ঝুঁকিটা সে নিয়েই কি করবে ঝুঁকিটা পার করবে মজা এখন যে এটার হক আদায় করবে সে পরমর্যাদার হক আদায় না করতে পারলে সে মানে মার খেয়ে গেল জোয়ার মধ্যে যেমন দান ধরে যে যত বেশি ধরতে পারে ঝুঁকিটা যত বেশি নিতে পারে এটা আমরা ঝুঁকিটা নিয়েই নিছি এখন এটা পার হওয়া এটা হলোই এটার জন্য চেষ্টার সম্পূর্ণটা ব্যয় করা কোন সঙ্গে পরিষ্কার করছে যাহার নাম হওয়া ছাড়া কি করতে পারবে না জান্নাতে তোমার রবের পক্ষ থেকে এটা অকাট্য এবং সিদ্ধান্ত কৃত এখন এই ঝান উপর দিয়ে যেতে হবে বাচ্চার চেষ্টা করতে হবে আর বাঁচার চেষ্টা এইটাই আসলে ন্যাক আমলের দ্বারা নিজেরা সমৃদ্ধ করে আমলের দ্বারা সমৃদ্ধ করে এখানে আমল ছাড়া যাবে কিভাবে আমলে ঝুঁকিতে নিতেই হবে আমলটাকে নষ্ট করে দেবার বাড়ি এই ইয়াগুলো এখন বাঁচতে হইলে আমল করতেই হবে উপায় না এটার আমলের প্রত্যেকটা আমলই কিন্তু নূর কারণ আল্লাহর হুকুম পালন হচ্ছে না এটা দিয়া তো কোরআনে কারিমকেও নূর বলা হয়েছে অর্থাৎ কোরআনে কারিমের প্রতিটা কাজ প্রতিটা আমল কোরআন নিজেও তো নূর মাকবাব জাহ উম মিল্লাহি নুর কিতাব আসলে সঠিক ব্যাখ্যা এটাই যে কোরআনকারী কি নূর ভালো পক্ষে তোমাদের কাছে নূর আসছে এবং স্পষ্ট কিতাব আসছে ওখানে নূর দ্বারা উদ্দেশ্য কি স্পষ্ট কিতাব এটাই এই জন্য ইয়াহদি বিহিল্লাহ শেষে আসছে যে এর মাধ্যমে আল্লাহ তারা কি দেন হেতে যে ভন্ডারা বলতে চায় যে এখানে নূর হলেন হইলেন রসুল আর কিতাব হইল কিতাব তো যদি রসুল নূর হন তাহলে ইহাদি বিহিল্লাহ বলবে কেন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 এই জন্য জানাতে প্রথম সারেরা যাবে তুই কিসের গতিতে না গতির চেয়ে বেশি যাই হোক এই জান্নার যাওয়াটা আসলে যদি নাকি ইমানে আমলের নূরের দ্বারা কি হয়ে যায় নুরানি হয়ে যায় তখন আর ইয়া কি করে না টানুমের আগুনের মধ্যে জাঙ্গুল টান দিয়ে দেখা হয় কিছুই হয় না কি করবে না দেখা যায় ধরে নেই তো তাপ লাগে না ঘরে তাপো না নামের বিষয়টা আসলে এমনই যে দ্রুত আর ওই ইয়ার দুইটার ধর্মই তো ভিন্ন নূরত জলার মতন আগুন দিয়ে ইয়ার মধ্যে মানে চলে যাও তোমার নূর আমার জলন শক্তিটাকে কি করে দিচ্ছে মানে যারা বর্ণনা করছে এরা এইভাবে করছে হাদিস না হইলে হাদিস এই জন্য কি আর প্রবাদ গুলি বা কথাগুলি নকল করা এটা কোন দলিল না এটা কোনো রোদরে বিশ্বাস করবো হইতে পারে ব্যাপারগুলি কি করছে আসলে ওই আমলের ইয়ে মানুষের দুনিয়ার বিপদ নির্ভর করে যদি সেই আমল মানে মথা অনুযায়ী যদি তার আমল বাস্তবে চলতে থাকে তাহলে আল্লাহ পাকাকে স্বাভাবিকভাবে মানে রাখেন কোনো বিপদাবদ দেন না আবার যদি এর চেয়ে ঘাটতি হয়ে যায় তো বিপদাবদ দিয়ে আল্লাহ কি করে দেন এটা পোষায় আর যে যতটুকু আল্লাহ তাল্লাহ আছে প্রিয় হয় সাধারণত তার বিপদাপদা দুনিয়ার ইয়ার পরে তত তাড়াতাড়ি আসে আর কাফেরা যেহেতু অপরাধী বড় এই জন্য শাস্তিটা বড় হবে নগদ না দিল কোনো কি নেই শাস্তিটা নগদ না দিল কারণে সে বেঁচে যাবে না কিছুদিন বাঁচায় রাখেনা একবারে ধরে ফেলি আসলে আমল হওয়া আমলের সুরক্ষা হওয়া তো ওজুবটা আমলের সুরক্ষার কি করে দেয় নষ্ট করে দেয় আর ওজবের একেবারে বাস্তবে দিলেন মধ্যে ইয়া না থাকলেও প্রকাশও যদি ঘটে আসলে রসমারও কি কোনো ইয়া ছিল অজুব ছিল মানে তাদের ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলি আরো বেশি লক্ষণীয় হবে আগে হয়তো একসময় আমরা চলেছি আগে আর একটু অবস্থানে ছিলাম যার কারণে আল্লাহ এত তাড়াতাড়ি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 শক্ত কই রশি বটার পরে পরে টুকরা টুকরা কি কেটেছে কেটে ফেলছে এটা হইল কি আমল করেছে সে খুব উন্নত খুব মজবুত যথাযথ ভাবে পরে কোন কারণ এটাকে কি করে ফেলেছে অজব রিয়া বা অন্য কোনো বিষয় এনে এটা নষ্ট করে ফেলেছে কাল্লাতি গজলাহ ওই মহিলার মতো তোমরা হয় না যে মহিলা তার সোতাকে কি করেছে টুকরা টুকরা করে দিয়েছে বা দা মানে শক্ত করে এটাকে বটার পরে সতর্কতাটা আল্লাপাক দিয়ে রেখেছে আগে দত্ত দানবের কিচ্ছা হইতো দানবের অবস্থাটা ছিল দিন কাজ করে পরে সারা দিনের বেলা শেষে কি করে দাও কাজ নষ্ট করে দেওয়া দাও দিনের বেলা একজনে কাজ করে হাজার জনের দিনের শেষে আবার কি করে দেওয়া যায় নষ্ট করে দেওয়া যায় লাভ নেই লাভ হলো কি এই পথে এসে আমাদের অনেকের এমন হয়ে যায় আমরা ওই যে আসলে কামাত হয় না কেন এক সময় দেখা যায় খুব জোশপুরুষের সাথে কাজ করছে একজনে দশজন ভাইয়ের কাজ করছে কিন্তু এরপরে এক সময় দেখা যায় যে যেহেতু কাজ করলাম সে ওই সময় একটা ভাবনা ছিল যে খেলাফত হয়ে যাবে কয়দিনের ভিতরে যেভাবে আমি কাজ করতেছি করতেছি কিছু দিনের ভিতরে পরে দেখা যায় ভিতরে হয় নাই আল্লাহ তারা তারা তো আর তারিত না ব্যক্তির আর তারাহুরাই আল্লাহ পাক তারিত হয়ে যায় কেউ এর ভাব কেউ এর ভাব আবেগের অতিরঞ্জনের কারণে আল্লাহ পাকও কি প্রভাবিত হয়ে যান যদি হইতেন তাহলে সুলাহি উদ্দয় হয়ে যাইতেন ওনাদের ভাব আবেগ কোন পর্যায়ের ছিল উদয়সাম আল্লাহ আল্লাহর সিদ্ধান্ত যা কিছু বলো বুজদিল বলো কাপড় বলো আল্লাহ সাহসী বললো এই কথা বলি বলছে আমরা কি হকের উপর নাই আমরা কি মিথ্যার উপর আমাদের কতলা আমাদের নিহতার কি জান্নাতি না ওদের নিহত নাকি না ফি মাতি এত ফি এর এরপরও দিন গ্রহণ করার পরে আমরা কেন নিচু তাটারে গ্রহণ করে নিবো আল্লা রে দোষ দিতেছে আল্লাহরই দোষ দিতে মানে কিন্তু যেন এমন নয় কেউ ঠকে যাচ্ছে এত কিছু বলার পর আল্লাহবাক কিন্তু একটু বাকি দেখার নাই নিজের সিদ্ধান্তের ব্যাপারে দুর্বলতা দেখার নেই এর কারণে জায়গা দেন নাই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 অস্বাভাবিক এসে যায় তাহলে আমরা কে আসলে কামাতের জন্য এই বৈষয়গুলো ওই সমস্ত সমস্তগুলি তো পূর্ব অতিবাহিত হয়েছে আমরা দুর্বল দেখেই তো সেই সময় আমাদেরকেই মানে নমুনাগুলো আমাদের সামনে দরকার দিচ্ছে নমুনাগুলো দেখে যেন আমরা নিজেকে ঠিক রাখতে পারি তিলকাল করা না রসেন যে ওদের মজবুত থাকুন একটা ব্যবস্থা এটা আসলে খুব কঠিন কাজ হবে কারো দ্বারা কিন্তু এটা সে করবে না প্রকাশ করবে না মদের পর মদ বোতলের পর বোতল যাবে কিন্তু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 আসার কিছু বিষয়ই নেই এই জন্য ইমানের মধ্যে আসলে তার এই ব্যক্তির যে কাজ করলো কারণ তার বেশি হবে রাজাটাও বেশি হবে সফর রাজার ভিতরে যখন ইমান তো এই দুটা যার যে পরিমাণ বেশি সেই পরিমাণ কি আছে সেই পরিমাণ বড় ইমানদার শখ রাজা তার দুটাই বেশি এটা যে আসলে এটা ইয়া না এটাও হাদিস নাই অঙ্গাছালের বাণী যে কুল্লুক হালকা আলিমুন তোমাদের সব ধ্বংসের মধ্যে আলিমরা সব ধ্বংসের মধ্যে আছে আবেদরা ছাড়া তারা কাজ করতেছে আর আমলকারি আর কি সব ধ্বংসের মধ্যে আছে মুখলিস এখলাস সম্পন্ন আলা ব্যক্তিরা ছাড়া বল মুখলিশালে খতরার মধ্যে বড় ঝুঁকির মধ্যে ওরা জাহাজ একেবারে বোঝায় সম্পদ নিয়ে সাগর পাড়ি দিচ্ছে সে যে কোনো সময় ডুবে তার পুঁজি টুজি সব সহ যান জীবন সব ধ্বংস হয়ে যায় আবার যদি গন্তব্যে পৌঁছে যেতে পারে তাহলে তার লাভ অসীমা নেই এই হলো হাতারি হাজবেন সব কিছু যাবে এই কারণে তার সাগর পাড়ি দেওয়ার থেকে পিছিয়ে নেই এখন পাড়ি দিতে গিয়ে আবার বে খবর হয়ে যাওয়া কোন দিক দিয়ে ঝড় আসতেছে না কি আসতেছে ঝড় যদি বেশি প্রচন্ড আসতে থাকে তখন দেখা যায় মানে সামনের দিকে না গিয়া উজানে না গিয়া ভাটির দিকে যেতে হয় যদি আমার পথ কি হইলো কিছুটা পিছাইছে কিন্তু সম্পদ জীবন্ত রক্ষা হলো তখন তার এই সবগুলো বিষয়ে খেয়াল রাখতে হয় যে আমি কি সামনে বাড়তেই থাকবো না এখন মাটি দিন নীরব থাকার সময় না এখন একের পর এক মারি দিয়া জমানোর সময় শত্রুরা খুব তৎপর তখন কি স্বাভাবিক আমাদের জন্য এই পরিস্থিতিতে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 থামলে তোরা চললে বলে কি জানি একটা ইয়ে একটা কবিতা আছে আজব রাজার ঘটনা মানে চললে বলে থামলে তোরা থামলে বলে চল কেমন জানি মানে যেটা করতে যাই এটা রোল্ডার আসে নির্দেশ দিয়ে বসে থাক আসলে তো বিষয়টা এমন না পরিস্থিতির অনুকলে পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন ইয়ে আসতে পারে নির্দেশনা আসতে পারে যদি একরক্ষা হয় তাহলে ওর জন্য তো মানে আনা কঠিন দেখেন আয়স ঝরে কি হলো এরা সাময়িক সারা পৃথিবীতে যারা মানে গাছটাকে সম্পন্ন করতেছে সমস্ত পৃথিবীটা যাদের নজরের মধ্যে তারা যে স্ট্রিজার নির্ধারণ করলো ওরা সাময়িক নিজস্ব জায়গার মধ্যে একটু বেশি কি পায়া সত্যি পায়া পুরা পৃথিবীর পাকা ফলগুলির কি করছে গাছ থেকে ফেলে দিয়েছি আসলে আয়স এর দ্বারা যেই মানে ইয়াগুলো হইছে যে ফলগুলো ঝরছে গাছের আগে পড়ে যায় ওই আহরণের সময় পর্যন্ত নিজেরা ধরে রাখতে পারে না সে কিন্তু সবচেয়ে হৃষ্টিপোষ সবচেয়ে স্বাদের সবচেয়ে মজার ছিল এখনো ঘটনাটা এড়িয়ে ঘটছে ঝড় আসছে আর সারা পৃথিবীর পাকা ফলগুলি ফলাই দিছে আহরণের সময় পর্যন্ত স্বাভাবিক আল্লাহ এই পরীক্ষাগুলো হাতিসের মধ্যে পরিষ্কার শাহতানু মিনার রহমান তারাহুরা তারাহুরা মানে কাজের ব্যাপারে কি দেখানো তৎপরতা দেখানো বিষয়টা কিন্তু এটা না হম তারা হোটা এটা শানের কাজ আর খাবার দাবার বাজার সৌদা বিভিন্ন প্রয়োজনের জিনিস খেয়ে যেত গরিবদের পৌঁছে যেত মানে জীবদ্দশায় এতেকালের পরে গিয়ে মানুষে বুঝছে যে করতে পারবো এর আগ পর্যন্ত কেউ বুঝতে পারেনি যে কে আমাদের এইগুলো ব্যবস্থা করে দিচ্ছে মানে ওনাদের নিজের ইয়া করার সুরক্ষা আমলটাকে সুরক্ষা করার ইয়াটা কতটুকু মজবুত ছিল আমরা কোনোভাবে না কোনোভাবে আসলে মোহব্বত যদি প্রকৃত হয় না তাকে তাকার থাকে না আর তাকার লোভ অর্থ হয়েছে আসলে প্রকৃত মহব্বর আখলা খোপ করলে অনেক সময় অনেকের বোঝা হয়ে থাকে ভিতরে বাস্তবে এটা নাই বলা যেতেছে তাকার লোভ শব্দের অর্থটা কৃত্রিমতা দিয়ে অর্থটা হয় কৃত্রিকতা কৃত্রিমতা এই কৃত্রিমতা আসলে বেশি দিন কিন্তু টিকা নেয় শরীরটা দেখা নেই গন্ডি দেয় নাই তুমি এখানে ইয়ার এই জন্য রসসল রয়েছে অবস্থাটা মানে কোন একটা বেদিন আসলে জিজ্ঞাসা করতো মহাম্মান যদি নাকি মানে একটা পজিশন নিয়ে রাখতেন তাহলে সেইভাবে জিজ্ঞাসা করতে সাহস না জিজ্ঞাসা করার প্রয়োজন তো হতো না থাকতেন জিজ্ঞাসা করতে হবে যে কে এখন জিজ্ঞাসা করতে হয় না কারণ তার পজিশনটাকে ভিন্ন সে বসলে অবশ্য এমন আলাদা এমন আলাদা ইয়া জিজ্ঞাসা করতে হয় না আর ওখানে এসে আর জিজ্ঞাসা করতেছে না সম্মান আরবের মধ্যে সাধারণত নাম নেওয়া ডাকাটা এটা সম্মান না এটা একটা সাধারণ তারা মানে সাধারণ লেভেলে রাখলো একটু সম্মানও যদি করতে তাহলে আবুল হাসান বলতো ইয়কুম আবুল হাসান কুনিয়ত নেওয়া ডাকা হলে আরবের মধ্যে সম্মান সম্মান তারা সম্মান বলতে স্বাভাবিক মর্যাদাটা দিছে আর মোহাম্মদ নাম নিয়ে রাখলে মানে একটা কোন মর্যাদাই কম্পকে একটু সম্মান দিলে নাম না নিয়ে আবুল কাসিন বলতো আবুল কাসান নামাত প্রসিদ্ধ